জন্য যথাযথ প্রস্তুতি নিতে তবে আল্লাহ রবুল আলমিন তাদের এই যুদ্ধ অভিযানে বেরিয়ে যাওয়া কে ঘৃণা করেন অপছন্দ করেন ক্যারি আল্লাহ আল্লাহ পাক পছন্দ করেন না যে মোনাফেক গুলি তবুকের যুদ্ধে যাক এম আস বা আশা মানে পাঠানো হয় আর বা উঠা হয় বা আসা মানে কোন জিনিসকে উঠানো আর এম বাসা মানে নিজে উঠা লাজেম আর মত যখন হার হারিয়ে গেল যে সফরে তাই না হার হারিয়েছিল দুইবার হার হারিয়েছে এরম করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেসাল দুইবার করে হার হারায় আর মায় কারণ না তাঁরই হার হারায় হার ছিঁড়ে পড়ে যা হারিয়ে যায় একবার হার হারিয়েছে হারটা পড়েছে যেখানে ওখানে তার উঁটটা বসে গেছে তলি পড়ে আছে আর গোটা মাঠ খুঁজে না উটের পেটের তলায় কি পড়ে আছে না যে এই মরিদের ছেলে অমোক দ্বীপে আছে আর ওই দ্বীপ থেকে উঠে নিয়ে বাড়ির গেটে হাজির করে দিলাম হাক্কানিপীড়িত বুঝলেন না এগুলো ইসলাম এগুলোর ইসলাম এগুলোর নাম সিরকিয়াত গায়ব আল গায়ব একমাত্র অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আলহাম আল গাইব তিনি একমাত্র ওই হাদিস রয়েছে যে আমরা যখন নিরাশ হয়ে গেল আর হার পাওয়া গেল না আর খুঁজে লাভ নাই তাই বিধান নাজিল হয়ে গেল কারণ এমন জায়গাতে অবস্থান করতে হয়েছে ওই কারণে যেখানে পানি কারণ ওই নিয়ত ছিল না ওখানে নামাজ পড়বো এগিয়ে চলে যাব কিছুক্ষণ পরে একটু প্রয়োজন ট্রয়োজন যা করা আছে এখান থেকে তারপরে সামনে গিয়ে কোথাও নামাজ হবে জন্য পানির জায়গায় আমরা অবস্থান করি নাই কিন্তু নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে ত্যামমের আয়াত নাজিল হয়ে গেল অপ্রীতিকর একটা ঘটনা হার হার অপ্রীতিকর ঘটনা ঘটলো আর ফায় কি হইল এখানে যখন মানুষের প্রয়োজন নামাজ পড়তে হবে এই ঘটনাটা বোঝা যায় যে অনেক সময় কষ্টদায়ক জিনিস অপ্রীতিকর জিনিস আপনার জীবনে কি থাকে কল্যাণ থাকে একটি আয়ত রয়েছে হতে পারে একটা জিনিসকে তুমি ঘৃণা করছো অপছন্দ করছো যেন এরকম না হয় কিন্তু অতি আল্লাহ অজস্র কল্যাণ দেখেছেন আর হুসেন্লা হতে পারে যে একটা জিনিসকে ভালো মনে করছো সেটা তোমার জন্য কল্যাণ আর একটা জিনিসকে ভালো মনে করছো সেটা তোমার জন্য অমঙ্গল অকল্যাণ কর আল্লাহ আলমন তুমলা কথা বলা যেন ঘটনা বলি ঘটনা কি বলছি বলছে নিরাজ চলো এখান থেকে এখন উঠো তো গেল না পেলাম মালা এখানে কি রয়েছে আসা ওলা কিনে আসা তাহলে শাব্দিক অর্থ আল্লাহ তাদের এখান থেকে উঠে তারা মদিনা থেকে দাঁড়াবে আল্লাহ घृणा करबुकर्ल्ला चान ना मुनाफे गुलना जा तबुकर युद्धे सब्ताह तल्लाल बनिए दिल सब्बत मान भारि कर जाको